no <laughs> কোন ধরনেরভাবে ভাবে নির্ধারিত হবে কতটুকু অধিকার রয়েছে কতটুকু কর্তব্য রয়েছে ইসলাম প্রসঙ্গে স্বচ্ছ ধারণা না থাকার কারণে বা অন্ধ কারণে ইসলামের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আনা হয় যেগুলা আদৌ সত্য নয় কিন্তু ইসলামের বিপক্ষে তারা কোনো সুন্দর বিধি বিধানও দাঁড় করাতেও পারেননি শুধুমাত্র উশৃঙ্খলতা ছাড়া এবং ব্যবস্থাপনা ভেঙে দেওয়া ছাড়া আর কিছুই কারাজনক করা সম্ভবপর হয়নি আমি পরিচালনায় ডক্টর মুসলিউদ্দিন আমার ডানে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ এবং বামে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং আমার পাশে রয়েছেন শেখ একটা একটি যে কোন অভিভাবকের বিনা অনুমতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তার এ বিবাহ বাতিল বাতিল বাতিল অন্য আসছে অবশ্যই পছন্দ করতে পারবে তার পছন্দের মানুষটিকে এবং পছন্দের ক্ষেত্রে তাকে পূর্ণাঙ্গ এখতিয়ার দেওয়া হয়েছে কিন্তু অভিভাবক বিবাহ কাজ সম্পাদন করবেন পছন্দের দায়িত্ব মেয়ের উপরে মেয়ে ছেলেকে দেখে পছন্দ করবেন অভিভাবকরা সে ব্যাপারে তাকে সহযোগিতা করবেন অনুরূপভাবে ছেলে তা তার বধুকে স্বামী নির্বাচনের পছন্দের সীমা কতটুকু আমি এই দিকটা জানতে চাচ্ছি সেটা সীমা কতটুকু কিভাবে মেকেশ এখতিয়ার দেওয়া হয়েছে তার এখতিয়ারের মানে এই নয় যে সে পরকীয়া জড়িয়ে পড়বে অথবা নিজের পছন্দ মতো বাজারে রোডে ঘাটে যেখানে খুঁজে খুঁজে বেড়াবে অভিভাবকের মাধ্যমেই বিবাহ কাজ আগাবে বিবাহের কথাবার্তা যখন চলবে তখন পরস্পর পরস্পরকে দেখবে দেখার পরে মেয়েটা যখন ছেলেটাকে দেখবে অভিভাবক তখন তার মতামত যাচাই করবে এবং জিজ্ঞাসা করবে যে অমুকের ছেলের সাথে বা অমুকের সাথে তোমাকে বিবাহ দিতে চাই এ ব্যাপারে তোমার মতামত কী যদি মেয়েটি কোমারি হয় তাহলে চুপ করে থাকলে সেটা তার মৌন সম্মতি হিসাবে গণ্য করা হবে আর যদি মেয়েটি বিধবা হয় তাহলে ক্ষেত্রে পরিষ্কার ভাষায় জানাতে হবে তার পছন্দ হয়েছে কি না আমরা অবশ্য জিনিসটা এভাবেও গ্রহণ করতে পারি যে পুরুষ কোনো নারীর কাছে প্রস্তাব পেশ করবে গার্জেনের মাধ্যমে তখন নারীর জন্য এটাই অধিকার যে এই প্রস্তাব কেও গ্রহণ করবে কিনা সেটা তার পিতাকে জানাবে বা এমন যে তার গার্জেন মালিক তাকে জানাবে একাদিস থেকে প্রমাণ হচ্ছে যে দুইজন পুরুষ একজন নারীকে প্রস্তাব দিয়েছিল বিবাহের তখন সে নারী রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে গিয়ে আহ বললো আল্লাহ রসুল আমার কাছে অমুক অমুক বিবাহের প্রস্তাব দিয়েছে আমি কার প্রস্তাব গ্রহণ করতে পারি তখন আল্লাহ দুই জনের বিবরণ দিলেন তারপরে একজনের ব্যাপারে প্রস্তাবের জন্য তিনি পরামর্শ দিলেন যে এটা গ্রহণ করতে পারো তো কোনো নারী গোপনে তো অবশ্যই কারো সাথে আহ রেখে তাকে পছন্দ করার সুযোগ রাখে না সে কোনো পুরুষ তাকে প্রস্তাব দিলে সে প্রস্তাব গ্রহণ করবে কি না সেটাই তার অধিকার জানাতে পারে নারীদের নিজের অধিকার আছে বোখারি মুসলিমের একাদিসে এভাবে এসেছে আমরা অবগত যে যখন আমি মুগিসের সাথে থাকবো না এখন একটা মাসালা রয়েছে তার অধীনে স্বামী স্ত্রী দুজনেই দাসী একজন স্বাধীন হয়ে গেলে তার অধিকার আছে তার অপর দাসী স্বামী ও স্ত্রীর থাকবে কিনা থাকবে আছে त्यागर पीछे मगीसरा जी हाटन तुम्हारे थको तुम्हें संसार चोखे पानी झरझर कर झर দৃশ্য দেখে আল্লা রসুল বললেন যে বাড়িরা তুমি আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন না আদেশ করছেন সরিয়তে নির্দেশ দিচ্ছে সরিয়ে নির্দেশ দিচ্ছেন তা আল্লাহ রসুল বললেন না আমি তোমাকে আদেশ করিনি তোমাকে আমি পরামর্শ দিচ্ছি তখন বাড়িরা যে আল্লাহ বলছেন তাহলে আমি আপনার পরামর্শ গ্রহণ করলাম না বোখারি মুসলিমের অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে অবশ্যই নারীর স্বাধীনতা এটাই যে কোন পুরুষকে গ্রহণ করবে না করবে কোন পুরুষের সাথে সংসার করবে না করবে এটা আল্লাহ আল্লাহতালা তাকে ব্যক্তিগত স্বাধীনতা দিয়েছে সে কোন পুরুষকে যদি পছন্দ করে তো ঠিক তার গার্জেনের মাধ্যম সেখানে জানাতে পারে বা পাঁচজন পুরুষ তাকে প্রস্তাব দিয়েছে সে কোন পুরুষের প্রস্তাব গ্রহণ করবে আল্লাহ তাকে তারপরে আল্লাহ করেছেন শান্তি পাচ্ছি না বা দিনের আমি পূর্ণ করতে পারছি না খোলা তাহলে সে নারী নিজেকে খোলা করে নিতে পারে কি থাকতে পারে যে বিয়ে করতে পারবে মেয়ের জন্য করে দেওয়া হলো ছেলে তো স্বয়ং সম্পন্ন ছেলেকে বুদ্ধিমত্তা কর্মক্ষমতা ইত্যাদি এগুলি তো অনেক বাড়তি দেওয়া আছে যারই ফলশ্রুতিতে ছেলে তার সংসার গড়ার দায়িত্ব তার আর মেয়ের সংসার গড়ার দায়িত্ব তার স্বামীর সেক্ষেত্রে পিতামাতা মেয়েকে লালন পালন করলেন ভরণ পোষণ মানুষ করলেন পিতা অবশ্যই মেয়ের কল্যাণ চাবেন এবং কোন জায়গায় দিলে মেয়েটা ভালোভাবে থাকতে পারবে বা থাকা সম্ভব কিন্তু ছেলেটার ব্যবহার তা ছেলেটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে ক্ষতি তার নিজের উপর বর্তাবে সম্ভব দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আমরা ইনশাআল্লাহ আবার আপনাদের কাছে ফিরে আসছি এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে একটি মেয়ে যদি একা একই অভিভাবক ছাড়া বিবাহ করতে চায় ইসলামী শরীয়ত তাকে কোনো অনুমোদন দেয়নি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 কিন্তু অভিভাবক বিবাহ কাজ সম্পাদন করবেন পছন্দের দায়িত্ব মেয়ের উপরে ছেলেকে দেখে পছন্দ করবেন অভিভাবকরা সে ব্যাপারে তাকে সহযোগিতা করবেন করবেন ছেলে তার বধুকে পছন্দ সে ব্যাপারে অভিভাবকদের অনুমতির খুব একটা প্রয়োজন নেই তারপরে অভিভাবকদের সম্মতি নেওয়া ভালো আমি আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি বিশ্বাসভাবে সেটা হলো এই যে মেয়েকে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 जिन ग्रहण करते पुरुष नारी प्रस्तावेश गार्जन तक नार्ड अधिकारे ग्रहण करबा से पिता के, के जाना जे गार्जन मालिकता एक दश थे प्रमाण हम যে দুইজন পুরুষ একজন নারীকে প্রস্তাব দিয়েছিল বিবাহের তখন সে নারী রসুল সাল্লি সাল্লামের কাছে গিয়ে বলল আল্লাহ রসুল আমার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে। আমি কার প্রস্তাব গ্রহণ করতে পারি তখন আল্লাহ রসুল দুইজনের বিবরণ দিলেন তারপরে একজনের ব্যাপারে প্রস্তাবের জন্য তিনি পরামর্শ দিলেন যে এটা গ্রহণ করতে পারো তো কোনো নারী গোপনে তো অবশ্যই কারোর সাথে রেখে তাকে পছন্দ করার সুযোগ রাখে না সে কোনো মূলত পুরুষের থেকেই হবে কিন্তু কোনো মেয়ে যদি কোনো কাউকে পছন্দ করে তাহলে সেও বাবা মাকে জানাতে পারে मुक्तरा दास मुक्त स्वाधीन हो गह तला मुगीशर রয়েছে তার স্বাধীনতা আছে এই কথাটা পেশ করতে গিয়ে আমরা বলছি তো বোখারি মুসলিমের হাদিস এভাবে এসেছে যে আগে আগে বাড়িরা হাটছেন স্বামীর ভাত খাবেন না ত্যাগ করে আর পিছিয়ে আর বলছেন যে বাড়িরা তুমি দেখে না তুমি মগিসের ভাত খাও তার সাথে থাকো তো বাড়িরা যে আল্লাহ বলছেন আহ তুই সবের মরনি আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন না আদেশ করছেন সরিয়তে নির্দেশ সরিয়তে নির্দেশ দিচ্ছেন আল্লা বললেন না আমি তোমাকে আদেশ করিনি তোমাকে আমি পরামর্শ দিচ্ছি তখন গ্রহণ করলাম না এটাই যে কোন পুরুষকে গ্রহণ করবে না করবে কোন পুরুষের সাথে সংসার করবে না করবে এটা আল্লাহ তালা তাকে ব্যক্তিগত স্বাধীনতা দিয়েছে সে কোন পুরুষকে যদি পছন্দ করে তো ঠিক তার গার্জেনের মাধ্যম দিয়ে সেখানে পুরুষ তাকে তার উপর আল্লাহ রাশল অভিশাপ করেছেন কিন্তু পরেও যদি কোন নারী মনে করে যে আমি এই পুরুষের সাথে থেকে খুব একটা শান্তি পাচ্ছি না বা দিনের আমি পূর্ণ এ করতে পারছি না তাহলে সে নারী নিজেকে খোলা করে নিতে পারে খোলা করার মানে তো স্বয়ং সম্পন্ন ছেলেকে বুদ্ধিমত্তা কর্মক্ষমতা ইত্যাদি এগুলি তো অনেক বাড়তি দেওয়া আছে গাড়ি ফলশ্রুতিতে ছেলে তার সংসার গড়ার দায়িত্ব তার আর মেয়ের সংসার করার দায়িত্ব তার স্বামীর সেক্ষেত্রে পিতামাতা মেয়েকে লালন পালন করলেন ভরণ পোষণ দিয়ে মানুষ করলেন পিতা অবশ্যই মেয়ের কল্যাণ চাবেন এবং ওই মেয়েটি যদি বাইচান্স কোনো সমস্যাগ্রস্ত হয় তো তো আবার ফিরে এসে ওই বাপের ঘাড়েই পড়বে ওই জন্য বাপকেই ও ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে যে কোন জায়গায় দিলে মেয়েটা ভালোভাবে থাকতে পারবে বা ধনে আবদ্ধ হতে পারে না কোন নারী কারো বিবাহ দিতে পারে এই অংশে রসুল সাল্লাহ আলি সাল্লাম এক জোরালো নীতি পেশ করেছেন এবং কঠোরতা আরোপ করেছেন দাউদ তিরমিজি বর্ণিত সোহি হাদিস তিনি বলেছেন যে অবশ্যই কোনো নারী নিজে থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে না এবং কোনো নারী কারো বিবাহ দিতে পারে না বিবাহের জন্য রসুল সাল্লি সাল্লাম তিনজন মানুষের জন্য জরুরি করেছেন যে মেয়ের অভিভাবক থাকতে হবে দুজন সাক্ষী থাকতে হবে আর দুইজন সাক্ষী এবং মেয়ের অভিভাবকের সামনে আপনার ওই ছেলেকে এটা সীকারোক্তি দিতে হবে যে আমি এ মেয়েকে গ্রহণ করলাম এ গ্রহণ করলাম কথাটিতে মেয়ের গার্জেন লাগবে এবং দুইজন সাক্ষী লাগবে দুইজন সাক্ষী ছাড়া এবং কোনো নারী তার অভিভাবক ছাড়া কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না बेपारे नारी बंधन आतीबात क्यों अल्लाह रसुल्ला फेस हजार बीछाना अर्थात नारे पिता हाँ चो पड़े হয়ে যাচ্ছে এগুলো একটাও বিবাহ বৈধ নয় আমি বলছিলাম কাজ করছে আর আমরা যেটা করি অথচ সেই বিধান আজ তো আর রয়েছে যেমনি ভাবে কোরআনে রয়েছে এগুলো মানে একটা খামখিয়ালি শরীয়তকে উপেক্ষা করার কৌশল মাধ্যম এগুলো প্রবৃত্তির অনুসরণ এসব অনেকম অংশে প্রবৃত্তির অনুসরণ যা শরিয়ত অনুমোদন করে না এ ব্যাপারে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যে আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার এবং আহ সঠিক ভাবে চলার সমতি দান করুক আল্লাহ রসুল তো এ কারণেই আলেমদের ব্যাপারে তিনি যতটুকু কল্যাণের কথা বলেছেন তাদের অকল্যাণের কথাও তিনি ওইরূপে বলেছেন তিনি বলছেন যে আমার জীবনে সবচেয়ে যেটা আমি বেশি ভয় করি সেটা হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম এই জিনিসটাকেই কঠোর ভাবে দেখেছেন এরকম কথা তিনি বহু জায়গাতেই বলছেন এক জায়গাতে বলছেন যে এমনও কতগুলি আলেমা আমার পরে আসবে যে কুলুব হুম কুলুবো মানে চলে বিয়ে চলে কেউ মেয়ে একটা ছেলে দেখেছে কিংবা জানতে পেরেছে ছেলেটা ভালো তার মনে লেগে গেছে ছেলেটা আমার বিয়ে হতো বাবা মা খুব বেশি পেছা পেছি করতে থাকে করতে থাকে মেনে নিতে তাহলে তো অবৈধ কাজটাও হতো না আর এই অবৈধ সম্পর্কটাও গড়তো না মেয়েকে আগে কন্ট্রোল করেনি ছেলেকে আগে খেয়াল করে রাখেনি তখন ঢিলা দিয়ে রাখত কিন্তু প্রথম ঢিল দিয়ে তারপরে কি পরে যখন মেনেই নাও হলো তো আগে মেনে নেওয়াটা ভালো ছিল তো যাই হোক আমরা ক্ষেত্রে অভিভাবকদেরকে নসিহত করব বা পরামর্শ দিব যে আপনারা ছেলেমেয়ে সতর্ক থাকবে সতর্ক থাকবে না সতর্ক থাকার ভিতরে যে ঘটে যায় তাহলে ইসলামের দৃষ্টিভঙ্গি স্পষ্ট দিন ধর্ম যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ইসলাম এখানে স্পষ্ট ঘোষণা দিয়েছে যে এখানে বিয়ে চলতে পারে না বরং ইসলামের উপরে থাকা অবস্থায় যদি একজন মোর্ত হয়ে যায় দিন ছেড়ে দেয় তো মোর্তার সঙ্গে যায় ওনকে নেন না কোরআনুল করিম আল্লাহ করেন মুশ্রিকায়াত নারী যদি মুশ্রিকা হয় তাহলে তোমরা তাদেরকে বিয়ে করতে পারো না যতক্ষণ থাকল মহমাহ সালামালাইকুম ওরকতাত